সুর আল আনাম রহমান রহীম তালামে مِنْ قِلٍّ نَسُمَّ مَا قَوَا أَنْجَلَ وَأَجَلُ ثُمَّ نَجْعَلُكُمْ دَنْغُسُ ثُمَّ أَنْتُمْ كَمْ سَوْنُ समस्त प्रशंसा अल्लाहর যিনি আকাশমালা ও ভূমন্ডল পয়দা করেছেন এবং তিনি অন্ধকার সমূহ ও আলো সৃষ্টি করেছেন অতপর যারা আল্লাহ তালাকে অস্বীকার করে তারা প্রকারান্তরে এর দ্বারা অন্য কিছুকেই তাদের মালিকের সমকক্ষ হিসেবে দাঁড় করায় তিনি তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছেন অতপর তিনি প্রত্যেকের জন্য বাঁচার একটি মেয়াদ নির্দিষ্ট করে দিয়েছেন তেমনি তাদের চূড়ান্ত ধ্বংসের জন্যও তার কাছে একটি সুনির্দিষ্ট মেয়াদ রয়েছে তার পরেও তোমরা সন্দেহে লিপ্ত আছো وما تأتيهم من آل সমূহের এবং জমিনের সর্বত্র তিনি তো হচ্ছেন একমাত্র আল্লাহ তিনি যেমনি তোমাদের গোপন ও প্রকাশ্য বিষয়সমূহ জানেন তেমনি তিনি জানেন তোমরা কে পাপ পুণ্যের কতটুকু উপার্জন করছ তাও তাদের মালিকের নিদর্শনসমূহের মধ্যে এমন একটি নিদর্শনও নেই যা তাদের কাছে আসার পর তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়নি তাদের কাছে যতবারই আমার পক্ষ থেকে সত্য দিন এসেছে ততবারই তারা তা অস্বীকার করেছে অচিরেই তাদের কাছে সে খবরগুলো এসে হাজির হবে জানিয়ে তারা হাসি তামাশা করছিল ما كان نعم في ता कि देख तर आगे एम बहु जी बिनाश कर दान करोम करीचाधारा प्रवाहित कर पापर कारण चिरतरे ध्वस कर दिए तरफ जब एक नतून जरूर उ Oh <laughs> আমি যদি তোমার কাছে কাগজে লেখা কোন কেতাব নাজিল করতাম এবং তারা যদি তাদের হাত দিয়ে তার স্পর্শ করত তাহলেও কাফেররা বলতো এটা তো সুস্পষ্ট জাদু ছাড়ার কিছুই নয় তারা বলে এ নবীর প্রতি কোনো ফেরেস্তা নাজিল করা হল না কেন যে তার সত্যতা সম্পর্কে আমাদের বলে দিত যদি সত্যি আমি কোনো ফেরেস্তা পাঠিয়ে দিতাম তাহলে তাদের ফসলা তো তখনই হয়ে যেত এরপর তাদের তো আর কোনো অবকাশই দেওয়া হতো না তাছাড়া আমি যদি সত্যি ফেরেসটা পাঠাতাম তাকেও তো মানুষের আকৃতিতেই পাঠাতাম তখনও তো তারা এমনিভাবে আজকের মতো সন্দেহ নিমজ্জিত থাকত তোমার আগেও বহু নবী রসুলকে এভাবে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছিল অনন্তর তাদের মধ্যে যারা নবীর সাথে যে ঠাট্টা বিদ্রুপ করেছে তাই তাদের পরিবেষ্ট করে ফেলেছে হেন তুমি তাদের বলো তোমরা এ পৃথিবীতে ঘুরে ফিরে দেখো দেখো যারা নবী রসুল মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের কি ভয়াবহ পরিণাম হয়েছে হেন তুমি তাদের জিজ্ঞেস করো আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তা সব কার মালিকানাভুক্ত तुम्हें मानुष्ठ अवश्य स्वीकार कर क्षति साधन करा बो एम एक दिन आगमन कत और दिन जा सबकि कथा शुनि এবং সবার অবস্থা দেখেন কিভাবে আসমান আসমানসমূহ ও জমিনের মালিক আল্লাহ তালাকে বাদ দিয়ে অন্য কাউকে নিজের পৃষ্ঠপোষক বানিয়ে নেব অথচ তিনি সৃষ্টিলোকের সবাইকে আহার যোগান তাকে কোন রকম আহার যোগানো যায় না তুমি বলো আমাকে আদেশ দেয়া হয়েছে যেন সবার আগে আমি মুসলমান হয়ে যাই এবং আমাকে আরো আদেশ দেওয়া হয়েছে তুমি কখনো মশরিকদের দলে সামিল হইও না আমি যদি আমার মালিকের কথা না শুনি তাহলে আমি এক মহাদিবসের আজাব আমার উপর আবত হওয়ার ভয় করি সে কেয়ামতের দিন যাকে তার শাস্তি থেকে রেহাই দেওয়া হবে তার উপর নিঃসন্দেহে আল্লাহ অনুগ্রহ করবেন আর এটি হবে সেদিনের সুস্পষ্ট সাফল্য জেনে রেখো যদি আল্লাহ আল্লাহতালা তোমাকে কোনো দুঃখ পৌঁছতে চান তাহলে তিনি ছাড়া আর কেউই তোমা থেকে তা দূর করতে পারবে না অপর দিকে তিনি যদি তোমার কোনো উপকার করেন তাহলে কেউ তাতে বাধাও দিতে পারবে না তিনি সবকিছুর উপর ক্ষমতাবান তিনি তার ক্ষমতার তিনি তিনি মহা জ্ঞানী, তারাল তুমি তাদের বলো সাক্ষী হিসেবে কার সাক্ষ্য সবচেয়ে বেশি বড় তুমি বলো হ্যাঁ একমাত্র আল্লাহ কালার যিনি তোমাদের এবং আমার মাঝে সর্বোত্তম সাক্ষী হয়ে থাকবেন এ কোরআন তার কাছ থেকেই আমার কাছে নাজেল করা হয়েছে যেন তা দিয়ে তোমাদের এবং তোমাদের পর যাদের কাছে এ গ্রন্থ পৌঁছবে তাদের সকলকে আমি আজাবের ভয় দেখাই তোমরা কি সত্যিই এ কথা সাক্ষ্য দিতে পারবে যে আল্লাহর সাথে আরো কোন ইলাহ রয়েছে হে না তুমি তাদের জানিয়ে দাও আমি জেনে বুঝে কখনো এ ধরনের মিথ্যা সাক্ষ্য দিতে পারব না তুমি বলো তিনি তো একক তোমার আল্লাহ তালার সাথে যে সেরেক করে যাচ্ছ তার সাথে আমার কোন যাদের আমি কেতাব দান করেছি তারা নবীকে ঠিক সেভাবেই চেনে যেভাবে চেনে তারা তাদের আপন ছেলেদের। কিন্তু যারা নিজেরাই নিজেদের ক্ষতি সাধন করেছে তারা তো কখন ইমান আনবে না বড় জালেম আর কে আছে যে স্বয়ং আল্লাহতালা সম্পর্কে কোনো কথা রচনা করে কিংবা তাঁর কোনো আয়াতকে অস্বীকার করে এ ধরনের জালেমরা কখনো সাফল্য লাভ করতে পারবে না একদিন আমি তাদের সবাইকে একত্রিত করব অতপর মুসরেকদের উদ্দেশ্য করে আমি বলবো। তারা সবাই আজ কোথায় যাদের তোমরা দুনিয়ার জীবনে আমার সাথে শরিক মনে করতে অতপর তাদের সেদিন একথা বলা ছাড়া কোনো যুক্তি থাকবে না যে আল্লাহ তালার কসম যিনি আমাদের মালিক আমরা কখনো মুশ্রিদ ছিলাম না হে নভি তুমি চেয়ে দেখো কিভাবে আজ লোকগুলো আজাব থেকে বাঁচার জন্য নিজেরাই নিজেদের মিথ্যা প্রতিপন্ন করছে এবং এও দেখো তাদের নিজেদের রচনা করা মিথ্যা কিভাবে আজ নিষ্ফল হয়ে যাচ্ছে तर मध्य एम किच लोक आनेसले मन ओपर पर्दा ढेले दिए कि मूलत आल्ला सब निदर्शन देखे तब तर आनबे एम जख तुम सामने आस तुम वितर्के लिप्त कुरान्वर आयात सम्पर् এ তো পূর্ণ দিনে গল্প কথা ছড়ার কিছুই নয় ألا <تصفيق> هوت তারা যেমন নিজেদের তা সোনা থেকে বিরত রাখে তেমনি অন্যদেরও তা থেকে দূরে রাখে মূলত এ আচরণে তারা নিজেদেরই ধ্বংস সাধন করছে অথচ তারা কোনো খবরই রাখে না তুমি যদি সত্যিই তাদের দেখতে পেতে যখন এই হতভাগ্য ব্যক্তিদের জ্বলন্ত আগুনের পাশে এড়ে দাঁড় করানো হবে তখন তারা চিৎকার করে বলবে হায় যদি আমাদের আবার দুনিয়ায় ফেরত পাঠানো হতো তাহলে আমরা আর কখনো আমাদের মালিকের আয়াত আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করতাম না এবং আমরা অবশ্যই ইমানদার লোকদের দলে সামিল হয়ে যেতাম এর আগে যা কিছু তারা গোপন করে আসছিল আজ তা তাদের সামনে উন্মুক্ত হয়ে গেল আসলে যদি তাদের আবার দুনিয়ায় ফেরত পাঠানো হয় তবু তারা তাই করে বেড়াবে যা থেকে তাদের নিষেধ করা হয়েছিল তারা আসলেই মিথ্যাবাদী এই লোকগুলো আরো বলে আমাদের পার্থিব জীবনই হচ্ছে একমাত্র জীবন আমরা কখনোই পুনর্জীবিত হব না তুমি যদি দেখতে পেতে যখন তাদেরকে তাদের মালিকের সামনে দাঁড় করানো হবে এবং তিনি জিজ্ঞেস করবেন আজ কি সত্য নয় তারা বলবে, হ্যাঁ আমাদের মালিকের শপথ এটা সত্য তিনি বলবেন তাহলে আজ সে কঠিন আজাব ভোগ করো যা তোমরা সবসময় অবিশ্বাস করতে অবশ্যই তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে যারা আল্লাহ সামনে হাকে মিথ্যা বলেছে আর একদিন যখন সত্যি সত্যি কেমতের ঘন্টা হঠাৎ করে তাদের সামনে এসে হাজির হবে তখন তারা বলবে হায় আফসোস দুনিয়ায় এ দিনটিকে আমরা কতই না অবহেলা করেছি সেদিন তারা নিজেদের পাপের বোঝা নিজেদের পিঠেই বয়ে বেড়াবে কত ভারী ও নিপৃষ্ট বোঝা হবে সেটি যা তারা সেদিন বয়ে বেড়াবে এ বৈষয়িক জীবন এ তো নিছক কিছু খেলতামাশা ছাড়া আর কিছুই নয় মূলত পরকালের বাড়িঘরে তাদের জন্য উৎকৃষ্ট যারা আল্লাহ আল্লাহতালাকে ভয় করে তোমরা কি মোটেই অনুধাবন কর না হে রসুল আমি জানি এ লোকগুলো যেসব অহেতুক কথাবার্তা বলে তা তোমাকে কত পীড়া দেয় কিন্তু তুমি কি জানো এরা এসব বলে শুধু তোমাকে মিথ্যা সাব্যস্ত করছে না বরং এ জালেমরা এর মাধ্যমে আল্লাহ তালার আয়াতকেই অস্বীকার করছে तुम्हारे बहु नभी रसुलर कथा रद बदलकाली क्यों नहीं तदुपरि नभी एस संबाद तो, तो तुम्हारे आगे पहुंचे तरह तरह तुम्हारे कष्टकर मन तुम साधले তুমি পালানোর জন্য ভূগর্ভে কোনো সুড়ঙ্গ কিংবা আসমানের সিঁড়ি তালাশ করো সেখানে চলে যাও এবং সেখান থেকে তাদের জন্য কোনো কিছু একটা নিদর্শন নিয়ে এসো আসলে আল্লাহতালা যদি চাইতেন তাদের সবাইকে হেদায়তের উপর জড়ো করে দিতে পারতেন তুমি কখনো জেনে বুঝে মূর্খ লোকদের দলে সামিল হইও না কথাগুলো যথাযথভাবে শোনে তারা অবশ্যই আল্লাহটাকে সাড়া দেয় যারা মরে গেছে আল্লাতালা এদের সবাইকেও কবর থেকে উঠিয়ে জড়ো করে নেবেন অতপর মহাবিচারের জন্যে তারা সবাই তার সামনে প্রত্যাবর্তিত হবে নবীর ওপর তার মালিকের পক্ষ থেকে আমাদের কথা মতো কোন নিদর্শন নাজিল করা হয়নি কেন হে রসুল তুমি তাদের বলো অবশ্যই আল্লাহ তালা সব ধরনের নিদর্শন পাঠানোর ক্ষমতা রাখেন কিন্তু সত্য কথা হচ্ছে এদের অধিকাংশ লোকই কিছু জানে না জমিনের বুকে বিচরণশীল যে কোন জন্তু কিংবা বাতাসের বুকে নিজ ডানা দুটি দিয়ে উড়ে চলা যে কোনো পাখি তোমরা দেখো না কেন এগুলো সবই তোমাদের মতো আল্লাহ আল্লাহতালার সৃষ্টি अभी ग्रंथे तथ्य संयोजने को किसी बाकी रखें अतपर ए सबाई के एक तर मालिकर का फिर जो आयत के मिथ्या सब्यस्त करते बेपारे बुधर और मुख्य अंधकार पक्ष बड़े आजबा हठात कर हजिर तुम्हरा कि आल्ला छाड़ा डाक जवाब दाओ जदि तुम्हारा सत्यवादी हो বরং তোমরা সেদিন শুধু তাকেই ডাকবে তোমরা যে জন্য তাকে ডাকবে তিনি চাইলে তা দূর করে দেবেন এবং যাদের তোমরা আল্লাহ সাথে অংশীদার বানাতে তাদের সবাইকেই তখন তোমরা ভুলে যাবে তোমার আগের জাতিসমূহের কাছেও আমি আমার সুল পাঠিয়েছিলাম তাদের আমি দুঃখ কষ্ট ও বিপর্যয়ের জালে আটকে রেখেছিলাম যাতে করে তারা বিনয়ের সাথে নথি স্বীকার করে কিন্তু সত্যি যখন তাদের কাফের দলের ওপর আমার বিপর্যয় এসে আপতিত হলো। তখনও তারা বিনীত হলো না অধিকন্তু তাদের অন্তর এতে আরো শক্ত হয়ে গেল এবং তারা যা করে যাচ্ছিল শয়তান তাদের কাছে তা আকর্ষণীয় করে তুলে ধরল অতপর তারা সেসব কিছুই ভুলে গেল যা তাদের বারবার স্মরণ করানো হয়েছিল তার পরেও আমি তাদের উপর সচ্ছলতার সব কয়েকটি দুয়ারি খুলে দিলাম শেষ পর্যন্ত যখন তারা তাতে মত্ত হয়ে গেল যা তাদের দেওয়া হয়েছিল তখন আমি তাদের হঠাৎ পাকড়াও করে নিলাম ফলে তারা নিরাশ হয়ে বলল। এভাবেই যারা আল্লাহ আল্লাহতালার ব্যাপারে জুলুম করেছে তাদের মূলচ্ছেদ করে দেওয়া হয়েছে আর সকল প্রশংসা আল্লাহতালার জন্যেই যিনি সৃষ্টিকূলের মালিক قل أرأيتم إن أخذ الله سمعكم وأبصاكم وختم على قلوبكم من قُلْ أَرَأَيْتُمْ إِنْ أَنزَلَ عَلَيْكُمْ رَبُّكُمْ حَسَنَةً হে রসুল তাদের তুমি বলো তোমরা কি কথা ভেবে দেখেছো। যদি আল্লাহ তালা কখনো তোমাদের শোনার ও দেখার ক্ষমতা কেড়ে নেন এবং তোমাদের অন্তরসমূহের উপর মোহর মেরে দেন তবে আল্লাহ তালা ছাড়া তোমাদের দ্বিতীয় কোন ইলাহ আছে কি যে তোমাদের এসব কিছু ফিরিয়ে দিতে পারবে লক্ষ্য করো। কিভাবে আমার আয়াতসমূহ আমি খুলে খুলে বর্ণনা করছি আশ্চর্যের বিষয় এ সত্ত্বেও তারা মুখ ফিরিয়ে নিচ্ছে তুমি বলো তোমরা চিন্তা করে দেখেছ কি যদি কখনো অপস্বাদ কিংবা প্রকাশ্যভাবে আল্লাহর আজাব তোমাদের উপর আপতিত হয় তাতে কতিপয় জালেম সম্প্রদায়ের লোক ব্যতীত অন্য কাউকে ধ্বংস করা হবে কি يروم مسكن لما بن يرنم ذلن فمن امن او لحفنا خوف على রসুলদের জান্নাতের সুসংবাদ বাহী ও জাহান নামের সতর্ককারী ছাড়া অন্য কোন হিসাবে পাঠায় না তারপর যে ব্যক্তি রসুলদের উপর ইমান আনবে এবং এভাবে নিজেকে সংশোধন করে নেবে এমন লোকদের পরকালে কোনো ভয় নেই এবং তাদের সেদিন কোন রকম চিন্তিতও হতে হবে না অপর দিকে যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করবে তাদের এই নাফরমানির কারণে আমার আজাব সেদিন তাদের ঘিরে ধরবে হে মোহাম্মদ তুমি বলো আমি তো তোমাদের একথা বলি না যে আমার কাছে আল্লাহ বিপুল ধন ভাণ্ডার রয়েছে না একথা বলি আমি খবর রাখি আর একথা বলি না যে আমি একজন আসলে আমি তো সেই অহিরি অনুসরণ করি যা আমার উপর নাজেল করা হয় তুমি বলো অন্ধ আর চক্ষুষমান ব্যক্তি কি কখনো এক হতে পারে তোমরা কি চিন্তা ভাবনা করে দেখো না টু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 وكذا يتفكر ما بقضه كتب ربكم على نفسه الرحمة أنه من عمل منكم سوءا بجدالة ثم تاب من بعده وأصلح فأن الله صور رحيم وكذلك نفصل الآيات ولتستبين سبيل المجرمين هي محمد तुम्हें से कितर मध्यमें से सब लोक के परकाले आजबारे सतर्क कर दाओ जरा एयर तक एक दिन तरफ मालिक एकत्रा द्वित्यकारी बंधु किंबा सुपारिशकारी थकबेना आशा जाए सवधान है जरा सकाल सन्ध्य तरह मालिक के डे सन्तुष्टि कमना कर सर दिओना কারণ তাদের কাজকর্মের জবাবদেহিতার দায়িত্ব যেমন তোমার উপর কিছুই নেই তেমনি তোমার কাজকর্মের হিসাব কেতাবে কোনো রকম দায়িত্ব তাদের উপর নেই তারপরেও যদি তুমি তাদের তোমার কাছ থেকে দূরে সরিয়ে দাও তাহলে তুমি বাড়াবাড়ি করা লোকদের দলে সামিল হয়ে যাবে আর আমি এভাবেই তাদের একদল দ্বারা অন্য দলের পরীক্ষা দিয়েছি যেন তারা একদল একথা বলতে পারে যে এরাই কি হচ্ছে আমাদের মাঝে সে দলের লোক যাদের উপর আল্লাহ তালা তার অনুগ্রহ করেছেন आल्ला भलो ना काराता कृतज्ञा जब तुम तुम तल्ला तुम्हारे शांति बर्षित हो ग्रह मालिक निजे कर स्थिर कर तब तुम मध्य क्यों कज्ञानता बशत को अन्या क्यों बसे परण तबा कर जीवन सुधरे ने क्षमा दे एक क्षमासील और परम दया आयात समूह विशद भाव वर्णना करी जैसे अपराधी पथ परिष्कार all হে মোহাম্মদ তুমি তাদের বলে দাও এক আল্লাহ আল্লাহকে বাদ দিয়ে তোমরা আর যাদের গোলামী করছ আমাকে নিষেধ করা হয়েছে আমি যেন তাদের গোলামী না করি তুমি তাদের এও বলে দাও আমি কখনো তোমাদের খেয়াল খুশির অনুসরণ করি না তেমনটি করলে আমি নিঃসন্দেহে গোমরা হয়ে যাব এবং আমি আর সত্যের অনুসরণকারী দলের সাথে থাকব না তুমি বলো আমি অবশ্যই আমার মালিকের এক উজ্জ্বল দলিল প্রমাণের উপর প্রতিষ্ঠিত আছি अस्वीकार कर परिणाम जी तुम्हारा द्रुत देखते चाओ घटान क्षमता नहीं सब जिन चूड़ान क्षमता तो केवलम्रल्ला हाथ रही महासत्योम बर्णना करसल तुम्हें आजबर जो विषयटारड़ाहुड़ो करो जी क्षमत मध्य थकत मध्यकार फैसला आगे ही जो जालेमी आचरण करा उचित ताल्ला भलें وَيَعْلَمُ مَا فِي الْبَرِّ وَالْبَحْرِ وَمَا تَسْكُطُ مِنْ وَرَقَةٍ যাবতীয় অদৃশ্য বিষয়ের চাবি তার হাতেই নিবদ্ধ রয়েছে সেই অদৃশ্য খবর তো তিনি ছাড়া আর কারোর জানা নেই জলের স্থলে যেখানে যা কিছু আছে তা শুধু তিনিই জানেন এই সৃষ্টিরাজির মধ্যে একটি পাতা কোথাও ঝরে না যার খবর তিনি জানেন না মাটির অন্ধকারে একটি শস্য কোনাও নেই নেই কোনো তাজা সবুজ কিংবা ঘিষ্ণু শুকনো কিছু যার পূর্ণাঙ্গ বিবরণ একটি সুস্পষ্ট গ্রন্থে মজুদ নেই وَالَّذِي يَتَوْفَاكُمُ بِاللَّيْلِ وَيَخْلَمُ বেলা তোমাকে মৃত লোকের মতো করে ফেলেন আবার দিনের বেলায় তোমরা যা কিছু করে বেড়াও তাও তিনি পুঙ্খ জানেন সেখানে তিনি তোমাদের মৃত সম অবস্থা থেকে আবার জীবনের অবস্থায় যাতে করে তোমাদের নির্দিষ্ট সময়কাল এভাবে পূর্ণতা প্রাপ্ত হতে পারে আর এই মেয়াদ পূর্ণ করার পর তোমাদের সবার প্রত্যাবর্তন একদিন তাঁর দিকেই সংঘটিত হবে অতঃপর তিনি তোমাদের পুঙ্খানুপুঙ্খ বলে দেবেন তোমরা কি কাজ করছিলে আল্লাহ নিজ বান্দাদের যাবতীয় বিষয়ের উপর পূর্ণ মাত্রায় কর্তৃত্বশীল এজন্যই তিনি তোমাদের উপর পাহারাদার ফেরেস্তা নিযুক্ত করেন অবশেষে তোমাদের কারও যখন মৃত্যু এসে হাজির হয় তখন প্রেরিত ফেরিস্তারা এসে তার জীবনের সমাপ্তি ঘটিয়ে দেয় দায়িত্ব পালনে এরা কখনো কোনো ভুল করে না অতপর তাদের সবাইকে বিচারের জন্য তাদের আসল মালিকের সামনে ফিরিয়ে নেওয়া হবে হুঁশিয়ার থেকে কারণ যাবতীয় ক্ষমতা ও কর্তৃত্ব কিন্তু একা তাঁর এবং তরিত হিসাব গ্রহণে তিনি অত্যন্ত তৎপর তুমি তাদের বলো যখন তোমরা স্থল ভূমে ও সমুদ্রের অন্ধকারের বিপদে পড়ো যখন তোমরা কাতর কণ্ঠে এবং নীরবে তাকে ডাকতে থাকো তখন কে তোমাদের সেসব থেকে উদ্ধার করে কাকে তোমরা তখন বলো হে মালিক আমাদের যদি তুমি বাঁচিয়ে দাও তাহলে আমরা তোমার কৃতজ্ঞ বান্দাদের দলে সামিল হয়ে যাব তুমি বলে দাও হ্যাঁ আল্লাহ তখন তোমাদের সে অবস্থা থেকে এবং যাবতীয় বিপদ আপদ থেকে বাঁচিয়ে দেন তারপরেও তোমরা তার সাথে অন্যদের শরীর করো وكذب به قومك وهو الحق قل لست तुम्हारा तुम्हा तुम तुम्हा थे लक्ष्य कर कि आयात समूह तरह वर्णना कर सत्य अनुधा करते तुम्हारे जरूर लोकर करम सत्य तुम्हें तरफ एटुकुरा दाओ आज तुम्हारे ओपर कर्म विधायक नई प्रति बार्तारिष्ट दिन क्षण मजूद रहे तुमरा अचे 117. وإما ينسينك الشيطان فلا تقعد بعد الذكرى مع القوم الظالمين 118. وما على তুমি যখন এমন সব লোককে দেখতে পাও যারা আমার আয়াতসমূহ নিয়ে হাসি বিদ্রুপ করছে তাহলে তুমি তাদের কাছ থেকে সরে এসো যতক্ষণ না তারা অন্য কিছু বলতে শুরু করে যদি কখনো শয়তান ভুলিয়ে ওখানে বসিয়ে রাখে তাহলে মনে পড়ার পর জালিম সম্প্রদায়ের সাথে আর বসে থেক না তাদের এসব কার্যকলাপের ব্যাপারে আল্লাহ তালাকে যারা ভয় করে তাদের ওপর হিসাবের কোনো দায় দায়িত্ব নেই তবে উপদেশ তো দিয়েই যেতে হবে হতে পারে তারা আল্লাহ আল্লাহলাকে ভয় করবে دينهم لا মন্ত্রী উনে से सब लोकर संग तुम बर्जन करो जरा तरफ दिन के खेल तमशाय परिणत कर रेखे और पार्थिव जीवन जब प्रतारण जल्दी आटके रेखे तुम्हें कुरान दिए तथा स्मरण जो क्यों निजे पार्थिव कर्मकांड फिर निजे ध्वस हो जो ना पारे महाविचारे दिन तरह तला छाड़ा अन् सहाकारी बन्धु एवं सुपारिशकारी थे सेब कि दिए दे তবু তার কাছ থেকে সেদিনটা গ্রহণ করা হবে না এরাই হচ্ছে সে হতভাগ্য মানুষ যাদের নিজেদের অর্জিত গুনাহের কারণে তাদের ধ্বংস করে দেয়া হবে আল্লাহ আল্লাহতালাকে অস্বীকার করার কারণে তাদের জন্য আরও থাকবে ফুটন্ত পানি ও মর্মন্তুত শাস্তি ला के बद के डाकबेना चलार जने सठीक पथ बे दिए बद दिए अब उल्टो पथे फिर जाति मत जैसे शयताना जमीन बुके पथभ्रष्ट कर दारे दारे ठुकर खाते अथचर संगी साधी डाकबे तुम्हें मजूद आल्ला हेदायित तई जार पक्ष आज आदेश दे सृष्टिकेर मालिकर सामने आनुगत्यत करी Jones. যেন নামাজ প্রতিষ্ঠা করি এবং আল্লাহ তালাকে ভয় করি কেননা তিনি হচ্ছেন এমন সত্তা যার সামনে একদিন তোমাদের সমবেত করা হবে তিনি যথাবিধি আসমান সমূহ ও জমিন সৃষ্টি করেছেন যেদিন আবার তিনি বলবেন সব কিছু বিলীন হয়ে যাও তখন সাথে সাথেই তা বিলীন হয়ে যাবে তার কথাই হচ্ছে চূড়ান্ত সূত্র যেদিন শিঙায় ফু দেওয়া হবে সেদিন যাবতীয় কর্তৃত্ব ও বাদশাহী হবে একান্তই তিনি দৃশ্য অদৃশ্য সবকিছু সম্পর্কেই সম্মক অবগত রয়েছেন তিনি প্রজ্ঞাময় তিনি সম্মত স্মরণ কর যখন ইব্রাহিম তার পিতা আজরকে বলল তুমি কি মূর্তিগুলোকে মাবুদ বানিয়ে নিয়েছ আমি তো দেখতে পাচ্ছি তুমি ও তোমার সম্প্রদায়ের লোকেরা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত রয়েছ এভাবে আমি ইব্রাহিমকে আকাশসমূহ ও জমিনের যাবতীয় পরিচালন ব্যবস্থা দেখাতে চেয়েছিলাম যেন সে নিশ্চিত বিশ্বাসীদের দলে সামিল হয়ে যেতে পারে যখন তার উপর আধার ছে রাত এল তখন সে একটি তারকা দেখতে পেলো। তারকাটি দেখে সে বলে উঠল এ বুঝি আমার মালিক কিন্তু কিছুক্ষণ পরেই যখন তারকাটি ডুবে গেল তখন সে কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে বলল যা ডুবে যায় তাকে তো আমি আমার মালিক বলে পছন্দ করতে না जो आकाशे एक झलम चाँद देखल तक हाँ ये मालिक अतपर एक पर जो डूबे गल तक से बोल रहा सठा ना देखान अवश्य गोमरा लोक देर दल सामिल हो जा दिन बेल देखल एक आलोक उज्जवल सूर्य और देख बोलते लगल मन हमार मालिक कारण एज जा इवगुल बड़ सन्ध्यास्ते आस्ते डूबे गल तक इब्राहिम नतून विश्वास बलियान निजे जी डेल हे हमारद लोकर तुमराज किसुके आल्ला तला अंशीदार बनाओ आ मुक्त निष्ठारह सार्वभम मालिकर दिखे मुख फिर जिन्हें आसमान समूह जमीन सह चांद सूरज ग्रह तरह सबकि तर जर लोके आल्लातर्क शुरू कर दिल जबल तुम्हारा कि स्वयं मखलुकत मालिक आल्ला तर्क कर सठी पथा दिए तुम्हारे माबुद्धर द्वारा जैसे तुम्हारा आल्लांशीदार मन कर अवश्य मालिक जो अच्छू चान से आलद कथा मालिकर ज्ञान सबकिर पर এরপরেও কি তোমরা সতর্ক হবে না जाह तला अंशीदार कर्लायना जर बारे अल्लाह तला प्रमाण पत्र तुम ए अवस्था तुम्हारी उभय दल मध्य कौन दल दुनिया और आखिरते निराप्ता बसि अधिकारी बो यदि तुम्हें किा था जरा इमान एने तमान के जुलूमे कलिमा दिए कलूषित करी दुनिया चुक्ति जो इब्राहिम के तर जर दान एवं ज्ञान दिए जात करी तुम्हार मालिक प्रबल प्रज्ञामयी All night. অতপর আমি তাকে দান করেছি ইসহাক ও ইয়াকুবের মতো দুইজন সুপুত্র এদের সবাইকে আমি সঠিক পথের দিশা দিয়েছিলাম এদের আগে আমি নূহকেও হেদায়তের পথ দেখিয়েছি অতপর তার বংশের মাঝে দাউদ সোলাইমান আয়ুব ইউসুফ মুসা এবং হারুনকেও আমি হেদায়েত দান করেছি আর এভাবেই আমি সৎ কর্মশীলদের পুরস্কার দিয়ে থাকি জাকারিয়া ইয়াহিয়া ইসাক এবং ইবিয়াসকেও আমি সঠিক পথ দেখিয়েছিলাম এরা সবাই ছিল নেদের দলভুক্ত আরও সৎ পথ দেখিয়েছিলাম ইসমাইল ইয়াসা ইয়ুস এবং লুথকেও এদের সবাইকে আমি নবোদ দিয়ে সৃষ্টিকূরের উপর বিশেষ মর্যাদা দান করেছিলাম এদের পূর্বপুরুষ এদের পরবর্তী বংশধর ও এদের ভাই বন্ধুদেরও নেতৃত্বের জন্য নানাভাবে পুরস্কৃত করেছিলাম আমি এদেরকে বাছাই করে নিয়েছিলাম এবং সেজন্যই আমিদের সবাইকে সরল পথে পরিচালিত করেছিলাম এ হচ্ছে আল্লাহতালের হেদায়ত নিজ বান্দাদের মাঝে যাকে চান তিনি তাকেই এ দান করেন কিন্তু তারা যদি সেরেক করত তাহলে তাদের যাবতীয় কর্ম অবশ্যই নিষ্ফল হয়ে যেত এরাই ছিল সেসব লোক যাদের আমি কেতাব প্রজ্ঞা ও নব দান করেছি আর যদি তারা তা অস্বীকার করে তাতে আমার ক্ষতি নেই। আমি তো অতীতে এমন এক সম্প্রদায়ের উপর এ দায়িত্ব অর্পণ করেছিলাম যারা কখনো এগুলো প্রত্যাখ্যান করেনি আল্লাহ তালা এদের সবাইকে সৎ পরিচালিত করেছেন অতএব হে মোহাম্মদ তুমি এদের পথেরই অনুসরণ কর এবং বল এজন্য আমি তোমাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক চাই না আসলে এ হচ্ছে দুনিয়ার মানুষের জন্য একটি স্মরণিকা মাত্র ফ <laughs> 14- وتববབون আল্লাহ তালাকে তার যথাযোগ্য মর্যাদা দান করেনি বিশেষ করে যখন তারা বলল আল্লাহ তালা কোন মানুষের উপর কোন জিজ্ঞেস কর। যদি তাই হয় তাহলে মুসার আনিত কেতাব যা মানুষের জন্য ছিল এক আলোকবর্তিকা ও পথ নির্দেশ যা তোমরা কাগজের পাতায় লিখে রাখতে যার কিছু অংশ তোমরা মানুষের সামনে প্রকাশ করতে এবং অধিকাংশই গোপন করে রাখতে সর্বোপরি সে কিতাব দ্বারা তোমাদের এমন সব জ্ঞান শিক্ষা দেওয়া হতো যার কিছুই তোমরা জানতে না এবং তোমাদের পূর্বপুরুষেরাও জানত না তা কে নাজিল করেছেন তুমি বলো আল্লাহ তা নাজিল করেছেন হে নবী তুমি তাদের এ নিরর্থক আলোচনায় মত্ত থাকতে দাও وَالَّذِي بَيْنَ يَدَئِهِ وَهِ تُنْذِرَ أُمَّ الْقُرَى وَمَنْ حَوْلَهَا وَالَّذِينَ 我 नामूर से चाहते बड़ जालेमारे आल्लापर्ानाध मिथ्या रचना যদিও তার প্রতি আমি অচিরেই করা গ্রন্থের মতো কিছু নাজিল করে দেখাব যদি উপস্থিত সময় তাদের অবস্থাটা তুমি দেখতে পেতে যখন মৃত্যুর ফেরেস তারা তাদের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলবে তোমাদের প্রাণবায়ু বের করে দাও তোমরা আল্লাহ আল্লাহতালা সম্পর্কে যে সব অন্যায় কথা বলতে এবং আল্লাহর আয়াতের ব্যাপারে क्षम्वर प्रथम बार तैरिशी अतपर तुम जाप दान सबटुकु तुम्हारा पेचने फेले तुम्हा खाली हाथी कई तुम्हारे साथी व्यक्ति तु যাদের তোমরা মনে করতে তোমাদের কাজকর্মের ব্যাপারে তারাও অংশীদার তাদের তো আজ তোমাদের সাথে দেখতে পাচ্ছি না বস্তুত তাদের এবং তোমাদের মধ্যেকার সেই মিথ্যা ভিন্ন হয়ে গেছে এবং তাদের ব্যাপারে তোমরা যা ধারণ করতে তাও আজ নিষ্ফল প্রমাণিত হয়ে গেছে ذلكم الله فعلم والشمس والقمر حسبانا ذلك تقدير العبيد العليم وهو الذي 111. جعل لكم النجوم لتهتدوا بها في ظلمات البن والبحر 112. قد فصلنا الآيات لقوم অবশ্যই আল্লাহতালা শস্য বীজ ও আঁটিগুলো অঙ্কুরিত করেন তিনি নির্জীব কিছু থেকে জীবন্ত কিছু বের করে আনেন আবার তিনি জীবন্ত কিছু থেকে প্রাণহীন কোনো কিছু নির্গত করেন এই সৃষ্টি কৌশলের মালিক হচ্ছেন আল্লাহতালা এর পরেও তোমরা কোথায় কোথায় ঠোকর খাচ্ছ বল রাতের আধার ভেদ করে তিনি উষারুণ মেষ ঘটান তিনি রাতকে তোমাদের বিশ্রামের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন এবং তোমাদের হিসাব কিতাবের জন্য তিনি পয়দা করেছেন চাঁদ ও সুরুজকে এসব কিছুই হচ্ছে মহাপরাক্রমশালী ও জ্ঞানী আল্লাহ তিনি তোমাদের জন্য অসংখ্য তারকা বানিয়ে রেখেছেন যেন তোমরা জলের স্থলের আধারে পথের দিশা পেতে পারো যে সম্প্রদায় লোকেরা নিজেদের পরিণাম সম্পর্কে জানে তাদের জন্য আমি আমার নিদর্শন খুলে খুলে বর্ণনা করেছি তিনি তোমাদের মাত্র একটি ব্যক্তি সত্তা থেকে পয়দা করেছেন অতঃপর তিনি বানিয়ে দিলেন তোমাদের থাকার জায়গা ও মাল সামানা রাখার জায়গা জ্ঞানী লোকদের জন্য আমি আমার নিদর্শনগুলো এভাবেই বিস্তারিতভাবে বর্ণনা করে থাকি Thurma! فأخرجنا <تصفيق> منه خضرا نخرج منه حبا مَا تَمِنْ أَنْوَان زَيْتُونٌ مَا তিনি আসমান থেকে পানির ধারা নাজিল করেন অতপর সে পানি দিয়ে আমি সব রকমের উদ্ভিদ ও গাছপালা জন্মানোর ব্যবস্থা করি তা থেকে সবুজ শ্যামল পাতা উদ্গত করি পরে তা থেকে পরস্পর জড়ানো ঘন শস্য দানা সৃষ্টি করি এবং ফলের ভারে নুয়ে পড়া খেজুরের গোছা বের করে আনি আঙুরের উদ্যানমালা জলপাই ও আনার পয়দা করি এগুলো একে অন্যের সদৃশ্য হয় আবার একটা সাথে আর একটা গড় মিলও থাকে গাছ যখন সুশোভিত হয় তখন একসময় তা ফলবান হয় আবার যখন ফলগুলো পাকতে শুরু করে তখন তোমরা এই সৃষ্টি নৈপুণ্য দেখো অবশ্যই এতে ইমানদার লোকদের জন্য বহু নিদর্শন রয়েছে وما حال الكون يصفون بديع السما كل شيء وهو بكل شيء তারা জিনকে আল্লাহ মনে করে অথচ আল্লাহ করেছেন অজ্ঞতার বশবর্তী হয়ে তারা আল্লাহ তালার পুত্র ধারণের অপবাদ আনায়ন করে। আল্লাহ মহামান্বিত এরা যা বলে তিনি তার চেয়েতে অনেক মহান ও পবিত্র তিনি আসমানসমূহ ও জমিনের একক উদ্ভাবক এদের তুমি বলো তাঁর সন্তান হবে কিভাবে तर तर जीवन संगीन ही नहीं सबकिबकि आल्ला तुम्हारे मालिका मूद नहीं सबकिा सूतरा तुम्हारा ताबाद करो सबकिर चूड़ान तत्वक बटे को साधारण दृष्टिता देखते पायना अथचि सबकि पान তিনি সূক্ষ্মদর্শী তিনি সবকিছু সম্পর্কেই খোঁজ খবর রাখেন অ Waiku viha Wakan kan kelu fo li fu awanhiya kuulu যেএনসি de... तुम्हारे मालिक् दृष्टिसम्पन्न ज्ञानी निदर्शन अतपर जो व्यक्तिदर्शन देखते देख कल्याण अब ना देखे अंध हो दायित्व तरह बरता है तुम्हें तुम्हारे ऊपर तत्वधायक नई आयात तुम्हारे विधृत करी जाते काफेर एक तुम्हें अल्लाह तला छाड़ा माबुद नहीं लिप्त तेजे तुम्हें पुरोपुर एड़ी चलो आल्लातना আমি তোমাকে তাদের ওপর পাহারা নিযুক্ত করে পাঠাইনি সত্যি কথা হচ্ছে তুমি তো তাদের ওপর কোনো অভিভাবকও নাও আল্লাহ তালার বদলে যাদের ডাকে তাদের তোমরা কখনো গালি গালাজ করো না নইলে অজ্ঞতার বশবর্তী হয়ে না জেনে আল্লাহ আমি প্রত্যেক জাতির কাছেই তাদের নিজেদের কার্যকলাপ সুশোভন করে দেখেছি। অতপর সবাইকেই তাদের মালিকের কাছে ফিরে যেতে হবে অতপর তিনি তাদের বলে দেবেন তারা দুনিয়ার জীবনে কি করে এসেছে আল্লাহ নামে কঠিন শপথ করে বলে যদি তাদের কাছে কোনো নিদর্শন আসে তাহলে অবশ্যই তারা তার উপর ইমান আনবে তুমি বলো নিদর্শন পাঠানো সম্পূর্ণ তো আল্লাহ তালার নিজস্ব ব্যাপার কে তোমাকে বুঝিয়ে দেবে যে নিদর্শন এলেও এরা কখনো ইমান আনবে না আমি অচিরেই তাদের অন্তকরণ ও দৃষ্টিশক্তিকে অন্যদিকে ফিরিয়ে দেব যেমন তারা প্রথমবারেই এ কোরআনের উপর ইমান আনেনি এবং আমি তাদের অবাধ্যতার আবর্তে ঘুরপাক খাওয়ার জন্য ছেড়ে দেব وَأَنشَرْنَا لَنَا جِنٌّ كُنَّا شَيئًا and that আমি যদি তাদের কাছে আমার ফেরেস্তাও পাঠিয়ে দিই এবং কবর থেকে মৃত ব্যক্তিরাও যদি উঠে এসে তাদের সাথে কথা বলে কিংবা আমি যদি দুনিয়ার সমুদয় বস্তুও এনে তাদের উপর জড়ো করে দিই তবু এরা কখনো ইমান আনবে না অবশ্য এদের কারো ব্যাপারে যদি আল্লাহ তালা ভিন্ন কিছু চান তা আলাদা কথা আসলে এদের অধিকাংশ ব্যক্তি মূর্খের আচরণ করে আমি এভাবেই প্রত্যেক নবীর জন্য যুগে যুগে কিছু কিছু দুশ্মন বানিয়ে রেখেছি মানুষের মধ্যে থেকে কিছু আবার জিন্দের মাঝ থেকে যারা প্রতারণা করার উদ্দেশ্যে একে অন্যকে চমকপ্রদ কথা বলে তোমার মালিক চাইলে তারা অবশ্য এটা করতে পারত না অতএব তুমি তাদের ছেড়ে দাও তারা যা পারে মিথ্যা রচনা করে বেড়াক যারা শেষ বিচারের দিনের ওপর ইমান রাখে না তাদের মন এর ফলে শয়তানের প্রতি অনুরাগী হয়ে পড়ে যাতে করে তারা তার ব্যাপারে সন্তুষ্ট থাকতে পারে সর্বোপরি निविघ्नेल्लाकारी अथच्तार नाजिल कर आगे जर के दाना जामार मालिकर पक्ष सत्यवाणी अल कुरान निलय তুমি কখনো সন্ধি হান্ডের অন্তর্ভুক্ত হই না وهو السيع العليم وإن تطع أكثر من ন্যায় ও ইনসাফের আলোকে তোমার মালিকের কথাগুলো পরিপূর্ণ এবং তারে কথা পরিবর্তন করার কেউ নেই তিনি সর্বশ্রোতা সর্বঙ্ক হে মোহাম্মদ দুনিয়ার অধিকাংশ মানুষের কথা যদি তুমি মেনে চলো তাহলে তারা তোমাকে আল্লাহ তালার পথ থেকে বিচ্যুত করে ছাড়বে কেননা এরা নিছক অনুমানের উপর ভিত্তি করেই চলে অধিকাংশ ব্যাপারে এরা মিথ্যা কথা ছড়ায় তোমার মালিক দেহে এ কথা ভালো করেই জানেন के तर पथ ढड़े विपदकामी हमारे सठीक पथुसारीता सम्मुख अवगत रख আল্লাহ তালার আয়াতের উপর তোমরা বিশ্বাস করো তাহলে তোমরা শুধু সেসব জন্তুর গোষ্ঠ খাবে যার উপর জবাই করার সময় আল্লাহ তালার নাম হয়েছে তোমাদের একই হয়েছে তোমরা সেসব জন্তুর গোষ্ঠ কেন খাবে না যার উপর জবাইয়ের সময় আল্লাহ তালার নাম নেওয়া হয়েছে বিশেষ করে যখন আল্লাহতালা পরিষ্কার করে বলে দিয়েছেন যে তিনি তোমাদের উপর কোন কোন বস্তু হারাম করেছেন সে কথা আলাদা যখন তোমাদের একান্ত নিরুপায় অবস্থায় ফেলে দেওয়া হয় অধিকাংশ মানুষ সুষ্ঠু জ্ঞান ছাড়াই নিজেদের খেয়াল খুশি মতো মানুষকে বিপথে চালিত করে নিঃসন্দেহে তোমার মালিক সীমা লঙ্ঘনকারীদের ভালো করে জানেন তোমরা প্রকাশ্য গুণা থেকে বেঁচে থাকো গোপন গুণা থেকেও বেঁচে থাকো নিঃসন্দেহে যারা কোনো গুনাহের কাজ করবে তাদের কৃতকর্মের যথাযথ ফল তাদের প্রদান করা হবে জবাইয়ের সময় যার উপর আল্লাহ নাম নেওয়া হয়নি সে জন্তুর গোষ্ঠ তোমরা কখনো খাবে না কেননা তা হচ্ছে জঘন্য গুণায় কাজ শয়তানের কাজই হচ্ছে তার সঙ্গী সাথীদের মনে প্ররোচনা দেয়া। যেন তারা তোমাদের সাথে এ নিয়ে ঝগড়া বিবাদে লিপ্ত হয় যদি তোমরা তাদের কথা মেনে চলো তাহলে অবশ্যই তোমরা মুশ্রেক হয়ে পড়বে যে ব্যক্তি এক সময় ছিল মৃত অতপর আমি তাকে জীবিত করলাম তদুপরি তার জন্য এমন এক আলোক আমি বানিয়ে দিলাম যার আলো দিয়ে মানুষের সমাজে সে চলার দিশা পাচ্ছে সে কি কখনো সে ব্যক্তির মতো হতে পারে যে এমন অন্ধকারে পড়ে আছে যেখান থেকে সে কোনো ক্রমেই বেরিয়ে আসতে পারছে না এভাবেই কাফেরদের কাছে তাদের কর্মকাণ্ড শোভনীয় ও সুখকর বানিয়ে রাখা হয়েছে تَنُونُ ثَمِقَ لَمَا أُتِيَ الرُّسُلُ اللهُ كَمَا غُعَ لَنْ حَنِتُ يَجْرُ Then we'll see. مَن يُرِيدُ دُنْيَا هُوَ أَنْ يَهْدِيَهُ يَشْرَحْ صَدْرَهُ لِلإِسْلَامِ يَشْرَحْ صَدْرَهُ لِلإِسْلَامِ ومن ضيقا حرجا كأنما يصعد في السماء كذلك يجعل الله الرجس على نَادَانَ آمِنُونَ وَأَنذِرْ صِرَاطَ رَبِّكَ مُسْتَقِيمًا ﴿٣﴾ وَادْفَعْ بِالَّتِي هِيَ এভাবে আমি প্রত্যেক জনপদে তার কিছু কিছু বড় অপরাধী নিযুক্ত করে রেখেছি যেন তারা সেখানে অন্যদের ধোকা দিতে পারে আসলে এসব কিছুর মাধ্যমে তারা তাদের নিজেদেরই প্রত্যাহারিত করছে অথচ তারা নিজেরা এ কথাটা মোটেই উপলব্ধি করতে পারছে না তাদের কাছে যখনই আল্লাহর পক্ষ থেকে কোন আয়াত আসে তখন তারা বলে ওঠে আমরা এর ওপর কখনো ইমান আনব না যতক্ষণ না আমাদেরও তাই দেয়া হয় যা আল্লাহ রসুলদের দেয়া হয়েছে আল্লাহ তারা ভালো করে জানেন তার নবোধ তিনি কোথায় রাখবেন যারা এ অপরাধ করেছে তারা অচিরেই আল্লাহর পক্ষ থেকে অপমান ও কঠিন আজাবের সম্মুখীন হবে আল্লাহ আল্লাহতালা কাউকে সৎ পথে পরিচালিত করতে চাইলে তিনি তার হৃদয়ে ইসলামের জন্য খুলে দেন আবার যাকে তিনি বিপদগামী করতে চান তার হৃদয় অতিশয় সংকীর্ণ করে দেন তার ইসলামের অনুসরণ হয় এমন যেন কোনো একজন ব্যক্তি আকাশে চড়তে চাইছে আর যারা আল্লাহর উপর বিশ্বাস করে না আল্লাহ আল্লাহতালা এভাবেই তাদের উপর অপমানজনক এক লাঞ্ছনা এটি হচ্ছে তোমার মালিকের দেখানো সহজ সরল পথ আমি অবশ্যই আমার আয়াতসমূহ উপদেশ গ্রহণে আগ্রহী সম্প্রদায়ের জন্য বিশদভাবে বর্ণনা করেছি তাদের মালিকের কাছে রয়েছে তাদের জন্য শান্তির এক সুন্দর নিবাস আল্লাহ তাদের অভিভাবক দুনিয়ায় তারা যা করত এটা হচ্ছে তারই বিনিময় هُم ج عيا م شَرد بّ فادس ت نوطُم مِ نَ إِنس وَقاد قَالُوا لَئِنْ أُمِنَّا أَهْلَكَنَا مِنْ نِيرٍ سِرْبَنَا تَنْتَعِبُ সবাইকে একত্রিত করবেন তখন তিনি শয়তানরূপী জিনদের বলবেন হে তো বিভিন্ন সময় অনেক মানুষকে গোমরা করেছ এ সময় মানুষের ভেতর থেকে যারা তাদের বন্ধু তারা বলবে হে আমাদের মালিক আমরা এক একজন এক একজনকে ব্যবহার করে দুনিয়ার জীবনে প্রচুর লাভ কামিয়েছি আর এভাবেই আমরা চূড়ান্ত সময়ে এসে হাজির হয়েছি যা তুমি আমাদের জন্য নির্দিষ্ট করে রেখেছিলে আল্লাহ তারা বলবেন হ্যাঁ আজ তোমাদের সে কুমরাহির জন্য তোমাদের ঠিকানা হচ্ছে জাহান নামের আগুন সেখানে তোমরা চিরকাল থাকবে অবশ্য যাদের আল্লা তারা আজাদ থেকে বাঁচিয়ে দিতে চাইবেন তাদের কথা আলাদা তোমার মালিক অবশ্যই প্রজ্ঞাময় ও সম্ম অবহিত আমি এভাবে একদল জালেমকে তাদেরই অন্যায় কার্যকলাপের দরুন আর একদল জালেমের উপর ক্ষমতান করে দে والإنس ألم يأتكم رسل منكم يكفون আল্লাহ তালা সেদিন আরো বলবেন হে জিন ও মানুষ সম্প্রদায় বল তোমাদের কাছে কি তোমাদের মধ্যে থেকে আমার এমন এমন সব রসুল আসেনি যারা আমার আয়াতগুলো তোমাদের কাছে বর্ণনা করত উপ যারা তোমাদের ভয় দেখাত যে তোমাদের আজকের এ দিনের সম্মুখীন হতে হবে সেদিন ওরা বলবে হ্যাঁ এসেছিল তবে আজ আমরা আমাদের নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছি মূলত দুনিয়ার জীবন এদের প্রতারিত করে রেখেছিল তারা নিজেদের এ একথা সাক্ষ্য দেবে যে তারা আসলেই কাফের ছিল তোমার মালিক অন্যায়ভাবে এমন কোন জনপদের মানুষকে ধ্বংস করেন না যার অধিবাসীরা সত্য দিন সম্পর্কে সম্পূর্ণ গাফেল থাকে তাদের নিজস্ব কর্ম অনুযায়ী প্রতিটি ব্যক্তির জন্যই তার মর্যাদা রয়েছে তোমার মালিক তাদের কাজকর্ম সম্পর্কে মোটেই উদাসীন নন তোমার মালিক নিজে কারো মুখাপেক্ষী নন দয়া ও অনুগ্রহের মালিক তিনি তিনি যদি চান তাহলে তোমাদের এই জনপদ থেকে সরিয়ে নিতে পারেন এবং তোমাদের পরে অন্য যাদের তিনি চান এখানে এনে বসিয়েও দিতে পারেন যেমনি করে তোমাদেরও তিনি অন্য সম্প্রদায়ের বংশধর থেকে উত্থান ঘটিয়েছেন তোমাদের কাছে যে প্রতিশ্রুতি দেয়া হচ্ছে তা অবশ্যই আসবে আর তোমরা আল্লাহকে ব্যর্থ করে দেয়ার ক্ষমতা রাখো না তাদের তুমি বলে দাও হে আমার জাতি তোমরা নিজ নিজ জায়গায় যা যা করার করে যাও আমিও আমার করণীয় করে যাব অচিরেই তোমরা জানতে পারবে কার জন্যে পরিণামের সুন্দর ঘর নির্দিষ্ট রয়েছে জালেমরা কখনো সাফল্য লাভ করতে পারে না যে শস্য উৎপাদন করেছেন এবং গবাদি পশু সৃষ্টি করেছেন এ মূর্খ ব্যক্তিরা তারই এক অংশ আল্লাহর জন্য নির্দিষ্ট করে রাখে এবং নিজেদের খেয়াল খুশি মতো একথা বলে এ অংশ হচ্ছে আল্লাহর জন্যে আর এ অংশ হচ্ছে আমাদের দেবতার জন্যে অতঃপর যা তাদের দেবতাদের জন্য রাখা হয় তা কখনো আল্লাহর কাছে পর্যন্ত পৌঁছন না যদিও আল্লাহর নামে যে ভাগ রাখা হয় তা শেষত তাদের দেবতাদের কাছে গিয়েই পৌঁছে কত নির্দিষ্ট তাদের এই বিচার وكذلك زين لكثير من المشركين قتل أولادهم شركا Forever. বহু মুশ্রিকের ক্ষেত্রেই তাদের দেব দেবীরা তাদের সন্তানদের হত্যা করা জঘন্য কাজও একান্ত শোভনীয় করে রেখেছে এর উদ্দেশ্য হচ্ছে তাদের ধ্বংস সাধন করা এবং তাদের গোটা জীবন বিধানকেই তাদের কাছে সন্দেহের বিষয়ে পরিণত করে দেওয়া অবশ্য আল্লাহ তারা চাইলে তারা কখনো এ কাজ করত না অতএ তুমি তাদের ছেড়ে দাও মিথ্যা রচনা নিয়ে তাদের তুমি কিছুদিন ব্যস্ত থাকতে দাও তারা বলে এসব গবাদি পশু এবং এ খাদ্যশস্য নিষিদ্ধ আমরা যাকে চাইব সে ছাড়া অন্য কেউ তা খেতে পারবে না এটা তাদের মন করা একটা ধারণা মাত্র আবার তারা মনে করে কিছু গবাদি পশু আছে যার উপর আরোহণ করা নিষিদ্ধ আবার কিছু গবাদি পশু আছে যার উপর জবাই করার সময় তারা আল্লাহর নাম স্মরণ করে না আল্লাহর উপর মিথ্যা রচনা করার উদ্দেশ্যেই তাদের এসব অপচেষ্টা অচরেই আল্লা তালা তাদের এই মিথ্যাচারের জন্য তাদের যথাযথ প্রতিফল দান করবেন তারা বলে এসব গবাদি পশুর পেটে যা কিছু আছে তা শুধু আমাদের পুরুষদের জন্য নির্দিষ্ট এবং আমাদের স্ত্রীদের জন্য তা হারাম তবে যদি এ পশুর পেটে মরা কিছু থাকে তাহলে তাতে তারা নারী পুরুষ উভয়ই সমান অংশীদার আল্লা তালা অতি শীঘ্রই তাদের এ ধরনের উদ্ভট কথা বলার প্রতিফল দান করবেন কেননা তিনি হচ্ছেন প্রবল প্রজ্ঞাময় دي شربوقو وردو فاشي اون لين نقتدو অবশ্য যারা নেহায় নির্বুদ্ধিতা ও অজ্ঞতার বশবর্তী হয়ে নিজেদের সন্তানদের হত্যা করল এবং আল্লাহ আল্লাহতালা তাদের যে রিজিক দান করেছেন তা নিজেদের উপর হারাম করে নিল আল্লাহতালা সম্পর্কে নানা ধরনের মিথ্যা কথা রচনা করল এসব কাজের মাধ্যমে নিঃসন্দেহে এরা সবাই দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেল এরা কখনো সৎ পথের অনুসারীদের দলভুক্ত ছিল না ওষিউ ইউ ত الزيتون عمرو ما نبتان في যিনি নানা প্রকারের উদ্যান বানিয়েছেন কিছু লতাকুল যা কোন কাণ্ড ছাড়াই মাচানের উপর তুলে রাখা হয়েছে আবার কিছু গাছ যা মাচানের উপর তুলে রাখা হয়নি সেও কাণ্ডের উপর তা এমনিই দাঁড়িয়ে আছে তিনি আরও সৃষ্টি করেছেন খেজুর গাছ এবং বিভিন্ন স্বাদ ও প্রকার বিশিষ্ট খাদ্যশস্য ও আনার এগুলো স্বাদে গন্ধে একরকমও হতে পারে আবার তা ভিন্ন ধরনেরও হতে পারে যখন তা ফলবান হয় তখন তোমরা তার ফল খাও তোমরা ফসল তোলার দিনে যে বঞ্চিত তার হক আদায় করো কখনো অপচয় করো না কেননা আল্লা অপচয়কারীদের পছন্দ করেন না হার কিছু পশু হচ্ছে ভারবাহী ও কিছু হচ্ছে খাবার উপযোগী আল্লাহতালা যা তোমাদের দান করেছেন তা তোমরা খাও এবং এপর যায় কখনো শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না কেননা সে হচ্ছে তোমাদের প্রকাশ্য দুঃমন আল্লাহ তালা তোমাদের দিয়েছেন এই আট প্রকারের গৃহপালিত জন্তু প্রথমত দুটো মেষ দ্বিতীয়ত দুটো ছাগল হে মোহাম্মদ তুমি তাদের জিজ্ঞেস করো এর নর দুটো কিংবা মাদি দুটো কিংবা তাদের পেটে যা কিছু আছে তার কোনোটি কি আল্লাহ তালা তোমাদের জন্য হারাম করেছেন তোমরা আমাকে প্রমাণসহ বলো যদি তোমরা সত্যবাদী হও তৃতীয়ত দুটো উঠ চতুর্থত দুটো গরু এর নর দুটো কিংবা মাদি দুটো কি আল্লাহতালা হারাম করেছেন অথবা এদের উভয়ের পেটে যা কিছু আছে তাকে তিনি তোমাদের জন্য হারাম করেছেন আল্লাহ আল্লাহতালা যখন এ আদেশ দিয়েছিলেন अतपर तर चे बुमरा करज्ञताश आल्लर नामे मिथ्याथा रचना कर निश्चय आल्ला सीमा लंघनकारी सम्प्रदाय के सठीक पथे परिचालित कर أَوْ دَمًا مَسْتُوحًا أَوْ لَحْمَ خِنْزِيرٍ فَإِنَّهُ رِجِسٌ أَوْ فِسْقًا أُهِلَّنِ غَيْرِ اللَّهِ بِهِ Thank you. and uh -huh. হে মোহাম্মদ তুমি এদের বলো আমার কাছে যে ওহি পাঠানো হয়েছে তাতে একজন ভোজনকারী মানুষ সাধারণত যা খেতে পারে তার মধ্যে এমন কোন জিনিস তো আমি পাচ্ছি না যা হারাম করা হয়েছে হ্যাঁ তা যদি মরা জন্তু প্রবাহিত রক্ত এবং শুয়োর গোষ্ঠ হয় তাহলে তা অবশ্যই হারাম কেননা এসব হচ্ছে না পাক অথবা এমন এক অবৈধ জন্তু যা আল্লাহ ছাড়া অন্য কারণ আমি জবাই করা হয়েছে তবে যদি কাউকে নাফরমানি এবং সীমা লঙ্ঘনজনিত অবস্থা বেঁধে রেখে এর কোন একটি জিনিস খেতে বাধ্য করা হয় তাহলে তার ক্ষেত্রে তোমার মালিক অবশ্যই ক্ষমাশীল পরন্তু আর আমি ইহুদিদের জন্য নখ যুক্ত সব পশুই হারাম করে দিয়েছি গরু এবং ছাগলের চর্বিও আমি তাদের জন্য হারাম করেছি তবে জন্তুর চর্বির যা কিছু পিঠ আত কিংবা হাড়ের সাথে জড়ানো থাকে তা হারাম নয় এভাবেই এগুলো হারাম করে আমি তাদের অবাধ্যতার শাস্তি দিয়েছিলাম নিঃসন্দেহে আমি সত্যবাদী এরপরেও যদি তারা তোমাকে মিথ্যাবাদী বলে তাহলে তুমি বল অবশ্যই তোমাদের মালিক এক বিশাল দয়ার আধার তবে অপরাধীদের উপর থেকে তার শাস্তি কেউই ফেরাতে পারবে না هي عين تنقوم من علم لتخرج لنا ان লোকগুলো বলতে শুরু করবে যদি আল্লাহ তারা চাইতেন তাহলে আমরা ও আমাদের পূর্ব পুরুষরা তো করতাম না আর এভাবে আমরা কোন জিনিসে নিজেদের উপর হারাম করে নিতাম না তুমি তাদের বলো এর আগেও অনেকে এভাবে আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে অবশেষে তারা আমার শাস্তির স্বাদ ভোগ করেছে তুমি তাদের জিজ্ঞেস করো তোমাদের কাছে কি সত্যি এমন কোন জ্ঞান মজুদ আছে থাকলে অতপর তা বের করে আমার কাছে নিয়ে এসো তোমরা তো কল্পনার উপর নির্ভর করে কথা বলো এবং হামেশাই মিথ্যার অনুসরণ করো চুর চূড়ান্ত প্রমাণ তো আল্লাহ তিনি যদি চাইতেন তাহলে তিনি তোমাদের সবাইকেই সৎ পথে পরিচালিত করে দিতেন হে মোহাম্মদ তুমি বলো যাও তোমাদের সেসব সাক্ষী নিয়ে এসো যারা একথা সাক্ষ্য দেবে যে আল্লাহ তালাই এসব জিনিস তোমাদের উপর হারাম করেছেন তাদের মধ্যে কিছু সাক্ষী যদি সাক্ষ্য দেয় তবু তুমি তাদের সাথে কোন সাক্ষ্য দিও না যারা আমার আয়াতকে অস্বীকার করেছে যারা পরকালের উপর ইমান আনেনি যারা অন্য কিছুকে তাদের মালিকের সমকক্ষ মনে করে তাদের তুমি কখনো অনুসরণ করো না হে মোহাম্মদ তুমি বলো এসো আমি বরং তোমাদের বলে তোমাদের মালিক কোন জিনিস তোমাদের জন্য হারাম করেছেন সেই জিনিসগুলো হচ্ছে তোমরা তাঁর সাথে অন্য কিছুকে শরিক করবে না পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবে দারিদ্রের আশঙ্কায় কখনো নিজেদের সন্তানকে হত্যা করবে না কেননা আমি তোমাদের ও তাদের উভয়েরই আহার যোগাই প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক তোমরা অশ্লীলতার কাছেও যাবে না আল্লাহ আল্লাহতালা যে জীবনকে তোমাদের জন্য মর্যাদাবান করেছেন তাকে কখনো যথার্থ কারণ ব্যতী হত্যা করু না এ হচ্ছে কতিপয় নির্দেশ আল্লাহতালা এর মাধ্যমে তোমাদের আদেশ দিয়েছেন এগুলো যেন তোমরা মেনে চলো আশা করা যায় তোমরা তাঁর বাণীসমূহ অনুধাবন করতে পারবে ولا تقربوا ما لان يتيم الى الذي يسد يعا স্স <laughs> স্স কানি ল তোমরা কখনো এ তিন সম্পদের কাছেও যাবে না তবে উদ্দেশ্য যদি নেক হয় তাহলে সে একটা নির্দিষ্ট বয়স সীমার পৌঁছা পর্যন্ত কোন পদক্ষেপ নিলে তা ভিন্ন কথা পরিমাপ ও ওজন করার সময় ন্যায্যভাবেই তা করবে আমি কখনো কারো ওপর তার সাধ্য সীমার বাইরে কোনো দায়িত্ব চাপাই না যখনই তোমরা কোনো ব্যাপারে কথা বলবে তখন ইনসাফ প্রতিষ্ঠা করবে যদি তা তোমাদের একান্ত আপনজনের বিরুদ্ধেও হয় তোমরা আল্লাহ তালাকে দেয়া সব অঙ্গীকার পূরণ করো এ হচ্ছে আরও প্রতিপয় আদেশ এর মাধ্যমে আল্লাহ আল্লাহতালা তোমাদের আদেশ দিয়েছেন তোমরা যেন এগুলো মেনে চলো আশা করা যায় তোমরা উপদেশ গ্রহণ করতে পারবে এটা হচ্ছে আমার দেখানো সহজ সরল পথ অতএব একমাত্র এ পথেরই তোমরা অনুসরণ করো কখনো ভিন্ন পথ অবলম্বন করো না কেননা ভিন্ন পথ অবলম্বন করলে তা তোমাদের তার পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে এ হচ্ছে আরও কয়েকটি নির্দেশ আল্লাহ আল্লাহতালা এর মাধ্যমে তোমাদের আদেশ দিচ্ছেন যেন তোমরা এগুলো মেনে চলো আশা করা যায় তোমরা আল্লাহ তালাকে ভয় করবে উসাকে হেদায়ত সম্বলিত কেতাব দান করেছিলাম তা ছিল পরিপূর্ণ এবং বিশদ হেদায়ত ও রহমত যাতে করে বনি ইসরাইল সম্প্রদায়ের লোকেরা এ কথার উপর বিশ্বাস স্থাপন করে যে একদিন তাদের সবাইকে তাদের মালিকের সমীপে হাজির হতে হবে এ কল্যাণময় কেতাবও আমি তোমাদের জন্য নাজিল করেছি অতএব তোমরা এর অনুসরণ করো এবং কেতাবের শিক্ষা অনুযায়ী তোমরা আল্লাহ তালাকে ভয় করো হয়তো তোমাদের উপর দয়া ও অনুগ্রহ প্রদর্শন করা হবে এখন তোমরা আর কথা বলতে পারবে না যে আল্লাহর কিতাব তো আমাদের আগের ইহুদি ও খ্রিস্টান এ দুটো সম্প্রদায়কেই দেওয়া হয়েছিল তাই আমরা সে কিতাবের পাঠ সম্পর্কে অজ্ঞ ছিলাম أَ qu be na ச mu কথা বলারও কোনো অজুহাত পাবে না যে যদি ইহুদি খ্রিস্টানদের মতো আমাদেরও কোন কেতাব দেয়া হতো তাহলে আমরা তো তাদের চাইতে বেশি সৎ অনুসারী হতে পারতাম আজ তোমাদের কাছে সত্যি তোমাদের মালিকের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ হেদায়ত ও রহমত সর্বস্ব কেতাব এসেছে তোমরা এর অনুসরণ করো তার চাইতে বড় জালেমার কে যে আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করবে এবং তা থেকে মুখ ফিরিয়ে নেবে জেনে রেখো যারাই এভাবে আমার আয়ার থেকে মুখ ফিরিয়ে নেয় অচিরেই আমি তাদের এ জঘন্য আচরণের জন্য এক নিকৃষ্ট ধরনের শাস্তি দেব uh, সেদিনের প্রতীক্ষা করছে যে তাদের কাছে আসমান থেকে আল্লাহ তালার ফেরেস্তাঝিল হবে কিংবা স্বয়ং তোমাদের মালিকই তাদের কাছে এসে তাদের হাতে কেতার দিয়ে যাবেন অথবা মালিকের পক্ষ থেকে কোন নিদর্শনের কোনো অংশ এসে তাদের জান্ন জাহান্ন দেখিয়ে দিয়ে যাবে অথচ যেদিন সত্যি তোমার মালিকের পক্ষ থেকে এমন কোনো নিদর্শন আসবে সেদিন তো হবে ক্যামতের দিন তখন যে ব্যক্তি এর আগে ইমান আনেনি কিংবা যে ব্যক্তি তার ইমান দিয়ে ভালো কিছু অর্জন করেনি তার জন্য এ ইমান আনাটা কাজে আসবে না, হে মোহাম্মদ তুমি তাদের বলো ঠিক আছে তোমরাও প্রতীক্ষা করো আমিও প্রতীক্ষা করছি যারা নিজেদের দিনকে টুকরো টুকরো করে নিজেরাই নানা দল উপদলে বিভক্ত হয়ে গেছে তাদের কোন দায়িত্বই তোমার উপর নেই তাদের ফয়সলার ব্যাপারটা আল্লাহ আল্লাহতালার হাতে যেদিন তারা তার কাছে ফিরে যাবে তখন তিনি তাদের বিস্তারিত বলবেন তারা কে কি করছিল तुम्हारे माउटेलर सामने आने दस गुण विमय अपरदी जो क्यों एक गुणाहिर क्या आल्लाटीफल तरह जुलूम कर Well, I ববর অবশ্যই আমার মালিক আমাকে সঠিক পথ দেখিয়েছেন সুপ্রতিষ্ঠিত জীবন বিধান এটাই হচ্ছে ইব্রাহিমের একনিষ্ঠ পথ সে কখনো মোশ্রেকদের দলভুক্ত ছিল না তুমি একান্ত বিনয়ের সাথে বলো অবশ্যই আমার নামাজ আমার ইবাদত আমার জীবন আমার মৃত্যু সব কিছুই সৃষ্টিকোণের মালিক আল্লাহ তালার জন্যে তার শরীর সমকক্ষ কেউ নেই আর এ কথা বলার জন্যই আমাকে আদেশ দেয়া হয়েছে র্পণকারী মুসলমানদের মধ্যে আমি হচ্ছে নিরঙ্কুশ মালিক তার বিধান হচ্ছে প্রতিটি ব্যক্তি তার কৃতকর্মের জন্য এককভাবে নিজেই দায়ী হবে এবং কেয়ামতের দিন কোনো বোঝা বহনকারী ব্যক্তি অন্য কোনো লোকের পাপের বোঝা বহন করবে না অতপর एक दिन तुम्हारे सबा मालिकर फिर से दिन आल्ला तुम्हारे से सब कि दुनिया जीवने जा मत बिध करते فكم تقبض عضد رجات الريح وكم في ما انساكم ربك <تصفيق> سري তিনি মহান সত্তা তিনি তোমাদের এ জমিনে তাঁর প্রতিনিধি বানিয়েছেন এবং এ কারণে তিনি তোমাদের একজনকে অন্যজনের উপর কিছু বেশি মর্যাদা দান করেছেন এর উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তোমাদের সবাইকে যা কিছু দিয়েছেন তা দিয়েই তিনি তোমাদের কাছ থেকে কৃতজ্ঞতার পরীক্ষা নিতে চান জেনে রেখো তোমার মাদিক শাস্তি ব্যাপারে অত্যন্ত কঠোর ও তৎপর আবার তিনি বড়ই ক্ষমাশীল ও পরম দয়াময়